سورة المداثر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المداثر ها hey باسترابي تو رسول قم اتون فأنغدير بيتي بردشن کرون كافر درك وربك ابن نيس بروتي پالو کر فكبير এবং নিজের বস্ত্র রাখুন এবং যে তাস্তাকসির অতিরিক্ত বিনিময় চাইবেন ওয়ালির অব্যিকা শিও প্রভুর জন্য ধ্বর্য ধারণ করুন ফাইদা নকির অনন্তর যখন ফুৎকার দেওয়া হবে ফির না সিঙ্গায় সেই সময় অর্থাৎ এবং ওই ব্যক্তিকে ছেড়ে দিন যাকে আমি সৃষ্টি করেছি এক একই আর তাকে দান করেছি মালাম প্রচুর ধন সম্পদ এবং এই লালসা করে যে আনিদা আরো অধিক দেু কান আলী আয়াতিনা সে নিশ্চয় সে আমার আয়াত আনিদা বিরোধী আমি চড়াবো কেমন সিদ্ধান্ত স্থির করলো কুতিা অনন্তর সে ধ্বংস হোক কাই ফাকতার সে কেমন সিদ্ধান্ত স্থির করলো না ধর এবং দম্ভ প্রকাশ করলো অনন্তর বললো ইনহাদা ইহার এটা তো নকল করা জাদু ইনহাদা ইল্লাহ এটা তো কৌল বাসর মানুষের উক্তি যা তাদেরকে জীবিত অবস্থায় ওয়ালা তাদের এবং মৃত অবস্থাও ছেড়ে দিবে না চম দগ্ধ করবে তার উপর নিযুক্ত থাকবে কর্মচারী আমি কেবল ফেরেস্তাগণকে নিযুক্ত করেছি আর আমি তাদের সংখ্যা কেবল এরূপ রেখেছি যা কাফেরদের বিভ্রান্তির উপকরণ হয় কিতাবা হয় আরমিন আর যাদের অন্তরে ব্যাধি আছে তারা আর বিভ্রান্ত করে থাকেন আর হিদায়ত করে থাকেন আর তোমার প্রভুর সৈন্যদেরকে তিনি ব্যতীত হই জানে না আর দোজক শুধু মানুষের উপদেশের জন্য তা আলোকিত হয় ইন্না কুবর ওই দোজক অতি কঠিন বস্তু যা অত্যন্ত ভীতিজনক লীলবাসার মানুষের জন্য তোমাদের মধ্যে যে ইচ্ছা করে সম্মুখের দিকে অগ্রসর হতে আউয়াত আখর অথবা পশ্চাদোপসরণ করে করে তার জন্য কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তি বিমা কাসাবাদ নিজ কার্যাবলীর বিনিময়ে রহিনাতুন আবদ্ধ হবে আমরা নামাজ পড়তাম না খানা খাওয়াতাম আল মিসকিন মিসকিনদেরকে রত ছিল সে প্রচেষ্টাকারীদের সঙ্গে নুকাজ দেবু এবং অবিশ্বাস করতাম দিন কিয়ামত দিবসকে হাত্তা আতানা এমনকি আমাদের এসে পড়লো আলি মৃত্যু মুখ ফিরিয়ে নেয় যেন বন্য বন্যগাধা ফরত যারা পলায়ন করছে বরং তারা আখেরাতকে ভয় করে না কাল্লা কখনো না হের এই কুরআনি উপদেশা অতএব যার ইচ্ছা হয় যা কর তা হতো উপদেশ লাভ করুক বামা ইয়াদ করুনা ইল্লা আর আল্লাহ তালার ইচ্ছাব্যতীত তারা উপদেশ গ্রহণ করবে না হুয়া আহলুত্তাকোয়া তিনি এমন সত্তা যাকে ভয় করা উচিত ও আহলুর মা ফের যিনি বান্দার পাপ মোচন করে থাকেন